জন পেরি বার্লো কর্তৃক সাইবার স্পেসের স্বাধীনতার ঘোষণা উনিশ সালে জন পেরি বার্লো ও সাইবার স্পেসের স্বাধীনতার ঘোষণা ঘুশীর্ষক একটি নথি প্রকাশ করেন তিনি অলাভজনক সংস্থা ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন ইএফএফ এর সহপ্রতিষ্ঠাতা একজন প্রাক্তন পশুপালক এবং গ্রেটফুল ডেড ব্যান্ডের গীতিকার ছিলেন উনিশ সালের এই দিনে বার্লো একটি ভারী অ্যাপল ল্যাপটপের সামনে বসে একটি অত্যন্ত বিতর্কিত ইমেইল টাইপ করেন যা এখন সাইবার স্পেসের স্বাধীনতার ঘোষণা নামে পরিচিত এটি একটি ইস্তেহার যার মূল বার্তা ছিল সহজ সরকার ইন্টারনেট পরিচালনা করে না এবং করতে পারেও না এমন কি এটি নিয়ন্ত্রণ করার প্রচেষ্টাতেও কার্যকর প্রযোগের কোনো ব্যবস্থা থাকবে না সাইবার স্পেসের ব্যবহারকারীরা সামাজিক চুক্তি প্রতিষ্ঠার জন্য তাদের সম্মতি প্রদান করেন না বার্লোর এই ঘোষণা ইঙ্গিত দেয় যে সাইবার স্পেস একটি ঘু ওয়াইল্ড ওয়েস্ট যা জাতীয় আইনের আওতার বাইরে পরবর্তী সময়ে এই দাবি বিতর্কিত ও চ্যালেঞ্জের সম্মুখীন হয়